তাই একদিন সে একটা সিদ্ধান্ত নিল আর বউকে বলল আমাদের এখানে আর থাকা উচিত না এখানে কোন কাজ নেই বড় শহরে গিয়ে চেষ্টা করতে হবে হয়তো সেখানে ভালো ভালো কিছু কাজ পাওয়া যাবে মুচি বড়ু শহরে পৌঁছল সে রাস্তায় রাস্তায় হাঁক দিয়ে গেল নতুন জুতো বানান নতুন নতুন জুতো বানান একদম নতুন হয়ে যাবে আপনার জুতো জুতো চকচকে করে তুলুন নতুন জুতো বানান নতুন জুতো বানান প্রথম দিন মুচি কোনো কাজ পেল না পরের তিন আবার সেই শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালো আর হাত দিতে লাগলো জুতোটা ঠিক করে দাও আচ্ছা মুচি বাড়ির দরজায় বসে জুতোগুলো সেলাই করতে লাগলো এই নিনো সারিয়ে দিয়েছি তোমাকে কত দেবো একটা আচ্ছা খুব ভালো হয় তাহলে মুচি জুতোগুলো সারিয়ে টাকা নিয়ে সেখান থেকে চলে গেল আজ আমার ভালোই রোজগার হয়েছে এভাবে যদি কাজ করতে থাকি কিছুদিনের মধ্যে একটা গাধা কেনার টাকা জমিয়ে ফেলতে পারবো। পরিশ্রম পারব আর কয়েকদিনের মধ্যেই চারটে সোনার মুদ্রা ফেললো তার দুটো দিয়ে একটা গাধা কিনল আর যে এবার বাড়ি ফিরে পরের দিন জিনিসপত্র বাঁধা ছাদা করে বাড়ির দিকে রওনা দিল রাস্তায় একটা জঙ্গল পেরোবার সময় দেখে একদল চোর ঈশ্বর আমায় রক্ষা করুন এই চোরেরা আমার সর্বস্ব নিয়ে নেবে আর তখন আমি আবার গরিব হয়ে যাব এখন আমি কি করি খুব চালাক ছিল। তাই ভয় না একটা মুখে সে একটা সোনার মুদ্রা গাধার গলায় ঝুলিয়ে দিল আর এগিয়ে চলল চোরেরা তাকে ধরে ফেললো। তোমার কাছে যা আছে এক্ষুনি বার করো কি হলো ঝটপট দেখো আমি আর গরিব মুচি এই গাধাটা ছাড়া আমার আর কিছুই নেই সাহস যে তুমি মিথ্যে বলছ দাঁড়াও ঠিক আছে আমি তোমাদের বলছি এই গাধাটা সোনার মুদ্রা বের করে আর এইভাবেই আমি এত টাকা পেয়েছি ঠিক আছে এই গাধাটাকে আমাকে বেঁচে দাও তাহলে ঠিক আছে কিন্তু সাবধান তোমরা রোজ এক একজন করে গাধাটাকে নিজের কাছে রাখবে নয়তো তোমরা টাকার জন্য লড়াই শুরু করে দেবে মুচি গাধাটাকে বেঁচে বাড়ি ফিরে এলো সোনার মুদ্রা পেয়ে সে খুশি মনে বাড়ি ফিরে গেল টাকা দিয়ে সে একটা খামার বাড়ি কিনল এদিকে চোরেরা গাধা নিয়ে তাদের ডেরায় পৌঁছল তাদের সর্দার সব বলল যেহেতু আমি এই দলের সর্দার তাই সবার প্রথমে গাধাটা আমার কাছেই থাকবে চোরেরা সর্দারের কথা মেনে নিল আর সেই রাতে সর্দার গাধার সঙ্গে আস্তা বলে ঘুমল ঘুম থেকে উঠেই মুদ্রাটা নেবে বলে এই ব্যবস্থা পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে আস্তা বলে কিছুই নেই সে বুঝল মু বোকা বানিয়েছে এর মধ্যে আর একটা চোর সেখানে এলো। আসলে সব চোরেরাই এই মুদ্রার অপেক্ষায় ছিল সর্দার আপনি সোনা পেয়েছেন বলছিলাম যে গাধাটা কটা সোনার মুদ্রা তৈরি করল আজ রাতে গাধাটাকে নিজের কাছে রাখলেই সেটা তুমি অবশ্যই জানতে পারবে সর্দার কাউকে কিচ্ছু বলল না কারণ সে দেখতে চাইছিল যে তার কোন ভুল হচ্ছে কিনা একের পর এক প্রত্যেকটা চোর তাদের কাছে গাধাটা রাখল কিন্তু কেউ কিচ্ছু পেল না সবাই বুঝল যে তাদের বোকা বানানো হয়েছে সর্দার সব বাইকে ডেকে পাঠালো। ওই মুচি আমাদের বোকা বানিয়েছে ওকে উচিত শিক্ষা দিতেই হবে হ্যাঁ তাই তো আমরা একটা গাধা পঞ্চাশটা সোনার মুদ্রা উদ্দেশ্যে বেরিয়ে পড়লো সে তখন খামার বাড়িতে কাজ করছে দেখলো চোরেরা আসছে সে ছুটে বাড়ির ভেতরে গিয়ে বউকে বলল মন দিয়ে শোনো চোরেরা এসে যখন আমার খোঁজ করবে বলবে যে আমি খামারে কাজ করছি আর তারপর আমাদের কুকুর মিলোকে দিয়ে এই কথা বলার আছে সে তো খামারে কাজ করতে গেছে দাঁড়ান কুকুরটাকে দিয়ে ডেকে আনছি আমি মাইলো যাও তোমার প্রভুকে ডেকে আনো আর গিয়ে বলো কয়েকজন ওনার সঙ্গে দেখা করতে এসেছে সব যখন চোরিরাম মুচির বউয়ের সঙ্গে কথা বলছিল মুচি সেখানে এলো ও তোমরা মিলো বললো যে তোমরা আমার সঙ্গে কথা বলতে চাও গাধাটার কাছ থেকে আমরা কিছুই পাইনি তুমি আমাদের ঠকিয়েছো মিথ্যে কথা বলেছো। শোন আমি জানি তোমার ভুল হচ্ছে আমার কাছে যা আছে সব সে গাধার জন্যে ঠিক আছে তোমার কথা বিশ্বাস করলাম কিন্তু এই কুকুরটাকে আমাদের কাছে এক এক্ষুনি বিক্রি করতে হবে না কখনোই না আমি বিক্রি করতে পারবো না এর জন্যে আমরা তোমাকে ৪০টা সোনার মুদ্রা দেব কিছুক্ষণ না না করার পর মুচি তাদের কুকুরটা বিক্রি করতে রাজি হলো। চোরেরা মিলোকে নিয়ে চলে গেল তারা যখন গুহায় পৌঁছল সরদার বলল যে কুকুরটা প্রথমে সে রাখবে সবাই তার আদেশ শুনে চলে গেল সরদার তার মেয়ে ক্যামিলাকে ডাকল শোনো ক্যামিলা আমি এখন একটা কাজে যাচ্ছি যদি আমাকে কেউ খোঁজে তাহলে মাইলোকে পাঠিয়ে দেবে আমাকে ডাকতে আচ্ছা ঠিক আছে বাবা কিছুক্ষণ পরে সেখানে একটা লোক এসে সর্দারের মেয়েকে বলল বাবাকে ডেকে আনতে একটা দাঁড়ান আমি এক্ষুনি ডেকে পাঠাচ্ছি মাইলো যাও গিয়ে বাবাকে বলো একজন দেখা করতে এসেছে মাইলো সর্দারের বাড়ি থেকে বেরিয়ে সর্দারের কাছে না গিয়ে সোজা মুচির বাড়ি চলে গেল সন্ধেবেলা সর্দার বাড়ি ফিরে দেখে মাইলো সেখানে নেই সে বুঝতে পারল যে মাইলো নিশ্চয় তার প্রভুর কাছে ফিরে গেছে সে মুচির বাড়ি গেল শোনো মাইলো কি এখানে এসেছে হ্যাঁ এই তো এখানে হয়তো আমার জন্য মন খারাপ করছিল ওকে একটু সময় দাও আস্তে আস্তে তোমাকে প্রভু বলে নিশ্চয়ই মেনে নেবেও। ও মাইলোকে নিয়ে ফিরে গেল আর তার আরেক সর্দারকে দিল মাইলো এক এক করে দলের সবার সঙ্গে থাকল কিন্তু রোজ সে মুচির কাছেই ফিরে যায় সবাই বুঝলো যে তাদের আবার বোকা বানিয়েছে সবাই আলোচনায় বসল এইবার আর আমরা বোকামি করব না ওই মুচিকে অবশ্যই উচিত শিক্ষা দিতে হবে এইবার তারা মুচির বাড়ি পৌঁছল আর তার কোনো কথায় কান দিল না তারা তাকে বস্তায় পুরে বেরিয়ে পড়ল শাস্তি দেবার জন্যে মুচি চুপচাপ তারা একটা গির্জার সামনে দিয়ে যাচ্ছিল একটা চোর বলল সর্দার বিশ্রাম নেওয়া যাক না সন্ধে হওয়া অব্দি অপেক্ষা করবো তারপর কাজ করবো তাকে সেখানে ফেলে সবাই গির্জার মধ্যে ঢুকে গেল বিশ্রাম নিতে এই গির্জাটা ছিল একটা পাহাড়ের মাথায় এক শুকর পালক সেখান থেকে যাচ্ছিল সেই লোকটা মুচির আওয়াজ শুনতে পেয়ে সেদিকে এগিয়ে এলো সে মুচিকে জিজ্ঞেস করলো এই দাও বন্ধু কি হয়েছিল তুমি কি করবে না বলছো আর কে তোমাকে এই বস্তায় পুরেছে बस्तर जाओ गए राजकन्या करो सत्य अवश्य क्योंकि बेर लोकता मुची के बस्ताा ब নিজে বস্তায় ঢুকলো। মুচি তাকে বস্তায় বেঁধে রেখে তার শুয়ারের পাল নিয়ে সেখান থেকে চলে গেল চোরিরা সন্ধেবেলা গির্জার বাইরে এসে বস্তা নিয়ে চলে গেল শোনো ওকে এখানে এই কাদায় ফেলে দিই এটাই হবে ওর উচিত শিক্ষা চোরিরা তাকে কাদায় ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে গেল ফেরার পথে রাস্তায় মুচিকে দেখে তারা চমকে উঠল তুমি এখানে এলে কি করে নিচে একটা মায়াবি জায়গা আছে সেখানে অনেক সোনা আছে আর সঙ্গে কয়েকটা সোনাও এনেছি আমি এখন সেখানে ঘুমোতে যাচ্ছি দাঁড়াও আমাদের সেই জায়গায় নিয়ে চলো তবে সাবধান সোনা কিন্তু তুমি ছোঁবে না কিন্তু আমি যা বলছি তাই করো ঠিক আছে যখন দল কে নিয়ে মুচি সেখানে যদি শোনা চাও তাহলে তোমাদের সবাইকে বস্তার মধ্যে ঢুকতে হবে চোরেরা সবাই বস্তায় ঢুকে পড়ল আর মুচি তাদের সব বাইকে কাদায় ফেলে দিল আর তারপর শিওর গুলোকে তাদের উপরে ছেড়ে দিলিয়েছে লাগলো শিওর গুলো তাদের চাকতে লাগলো এই দৃশ্য দেখে মুচি খুব হাসলো তারপর বাড়ি ফিরে গেল তারপর থেকে বউকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো